আমাদের মহানুল আলমিন আমাদের হেদায়েতের জন্য আমাদের মঙ্গলের জন্য আমাদের কাছেই তার চিরন্তন বাণী আমাদের কাছে পাঠিয়েছেন তা যদি আমরা ধরে থাকি আমরা হেদায়ত প্রাপ্ত হবো দিনে আয় মঙ্গল পাবো কল্যাণ হবে নূর ছিল এঞ্জিলের কথা বলা হয়েছে তার মধ্যেও হেদায়ত ছিল এবং নূর ছিল কিন্তু তারা নিজেরা নিজেদের হাতে তো রাত কে শেষ করে দিয়েছে বিকৃত করে দিয়েছে করেছে করেছে। করেছে। বিয়োজন তাই বলেই ফেলেছেন। সংযোজন ধর্মগ্রন্থের মধ্যে যদি আমাদের ধর্মের বা ঈশ্বরের কোন গ্লোরি বৃদ্ধি পায় আমরা সেটাকে অ্যাড করে দেব আমরা সেটাকে যোগ করে দিব আমরা নিজেদের থেকে সেটা করব। আর যদি নিজেদের ধর্মের এবং নিজেদের গডের কোনোর কোন ক্ষতি কোথাও কোন হয়ে থাকে স্বীকৃত এতেই বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে যে গ্রন্থগুলো বিকৃত তাহলে একই গ্রন্থ থাকতো একই বিষয়ে থাকতো একই ভাব থাকতো একই ভাষা থাকতো একই শব্দ থাকতো তারা সত্য এবং শুদ্ধ নির্ভুল গ্রন্থের দিকে আসবে আর যারা আমার হেদায়তকে অনুসরণ করবেও তাদের কোনো দুশ্চিন্তা নেই আখেরাতেও তাদের কোনো ভয় নেই জগতে কোন আল্লাহ আল্লাহ রহমতে মান্দারা জান্নাতে যাবে কিন্তু কিতাবে যদি বিকৃত হয় যারা নবতের দাবি করেন যারা নিজেরাই মনে করেন যে নিজেরাই ধর্মীয় শ্লোক বানানোর অধিকারী নিজেরাই মনে করেন যে নিজেরাই ধর্মীয় গ্রন্থ উপহার দিবেন বানিয়ে বানিয়ে সেই গ্রন্থ বা যে গ্রন্থ বিকৃত হয়ে গেছে সেই গ্রন্থগুলো কি করে মানুষকে হেদায়ত করতে পারে কি করে মানুষকে পথ দেখাতে পারে যা পথ দেখাতে পারে তার তো নিজের পথ চিনতে হবে তার তো নিজের পথ জানতে হবে বেঁচে আছেন তারা তাহলে নিশ্চিত অর্থেই তারা পথ ভুষ্টতা এবং বিভ্রান্তির মধ্যে রয়েছেন কেননা যা তারা অনুসরণ করছেন তাহার তো অধিকাংশই সত্য নয় শুদ্ধ নয় নির্ভুল নয় ভিত্তিক নয় আল্লাহর পক্ষ থেকে আসা আল্লাহর কালাম ভিত্তিক নয় সময় তো উপস্থিত আল্লাহর কালাম বলেছে প্রথম দিকের আয়াত দ্বিতীয় আয়াত আলিফলাম প্রথম আয়াতি কাল কিতাবি তুমি আমাদেরকে সেরাতিম দেখাও সোজা পথ দেখাও এর মানে হলো বাঁকা পথ বহুত রয়েছে ভুল পথ বহুত রয়েছে বহুজন হেদাহের দাবি করতে পারে বহুজন রাস্তা দেখানের দাবি করতে পারে বহুজন তারা ঠিক নয় এই কোরআন কোন বিভ্রান্তির দিকে আহ্বান করে না এই কোরআন কোনোদিন কোন ভুলের দিকে ডাকে না এই কোরআন কোনদিন কোন ভুল পথে ক্ষতিকর পথে দুনিয়ার মঙ্গলের পথ ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় দুনিয়ায় কল্যাণ আখরাতেও কল্যাণ আল্লাহ আসারে গেল আরো বলেন হে তুমি বলে দাও وأن هذا سراطي مستقيمة فاتبعوه ولا تتبعوا السبول فتفرق بكم عن سبيله وأن هذا سراطي مستقيمة أمر إيباطي الأقدام فاتبعوه إيطاريون شخص نقر حقبط بشي هيناء حقبط أكي هاي بيورهان تيرباط بوهود هاي كنتو حقبط أكي وأن هذا سراطي مستقيمة إيعمار إيباطي الأشخاص بك এইটার অনুসরণ করা এই পথে ধরো কিছু থাকবে ধর্মের নামে তারপরে দর্শনের নামে নামে। তরিকার নামে আর বিভিন্ন মজহাবের নামে কত কিছু যে থাকতে পারে কিন্তু সেগুলার কোনো কিছু অনুসরণ করতে বলা হয় নাই বলেছে ফাতে এই যে সোজাপথ এই একটারে তোমার অনুসরণ করো বহু যদি তোমরা ধরো তাহলে আল্লাহ পথ থেকে তোমাদেরকে বিভ্রান্ত করে ভুল পথে দিকে নিয়ে যাওয়া হবে মনে রেখো এই ব্যাপারটা কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে হচ্ছে এবং নির্ধারণ করে দেওয়া হয়েছে এই পথেই থেকো যাতে তোমরা বাঁচতে পারো যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও এই কিন্তু স্পষ্ট করে তোমাদেরকে বলে দেওয়া হলো সারা করে বললেন এই একটি সোজাপথ এটি হল সেরাতিম আর ডাইনের দিকে যত পথ দেখছ বামের দিকে যত দেখছ সেটি হলো শয়েতানের পথ ভুলের পথ বিভ্রান্তির পথ ওই সকল পথ ধরে কিন্তু তোমরা চলে যাবেছেন আল্লা বলেন যে হুদিরা একাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে এবং আমার সাহাবিগম যার উপর রয়েছে। এর উপরে যারা কায়ে থাকবে তারাই নাজ পাবে তা ছাড়া পাবে না এখানে দুটো জিনিস লক্ষ্য করতে হবে খুব গুরুত্বের সাথে একটি যে ভিন্ন ভিন্ন ইঞ্জিল এসেছিল তৌরাথ এবং ইঞ্জিনের নির্দেশ অনুযায়ী তাদের আল্লাহ নবীর কাছে নবী মুহাম্মদের কাছে আসা ও যে বিধান সেটা মেনে নেওয়া তাদের জন্য কর্তব্য ছিল সম্মানিত দর্শক বৃন্দ ছোট্ট একটু পরে আমরা আবার ইনশাল আমাদের বক্তব্য মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 स्टूडेंट ऑफ इस्लामिक इंटरनेशनल स्कूल वरम वाले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 লিটল ওয়ান্ডার বিশ্ব শিশুরা আজ সন্ধ্যা সম্প্রচার সকাল এগারোটায় বাংলা দেশে সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে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 আমরা আবার দাবি করতে পারে বহুজন রাস্তা দেখানের দাবি করতে পারে বহুজন পথ প্রদর্শনের দাবি করতে পারে রাস্তা দেখানোর কোরআন আক এই কোরআন কোন বিভ্রান্তির দিকে আহ্বান করে না এই কোরআন কোনোদিন কোন ভুলের দিকে ডাকে না এই কোরআন কোনোদিন কোন ভুল পথে ক্ষতিকর পথে দুনিয়ার মঙ্গলের পথ ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় দুনিয়ায় কল্যাণ আখেরাতেও কল্যাণ আল্লাহ আসারে কেন আর বলেন হে নবী তুমি বলে দাও وأن هذا سراطي مستقيمة فاتبعوه ولا تتبعوا السبول فتفرق بكم عن سبيله وأن هذا سراطي مستقيمة أماري بطل أكدو مش خجابات فاتبعوه إيطاري ونشخرا نكرو حقبط بشي هيناء حقبط أكي هاي بيبهان ترباط بوهود هاي كنتو حقبط أكي وأن هذا سراطي مستقيمة আমার এই পথ হলো সোজাপথ এইটার এই পথে ধরো তারপরে তরিকার নামে আরো বিভিন্ন মজহাবের নামে কত কিছু যে থাকতে পারে কিন্তু সেগুলার কোনো কিছু অনুসরণ করতে বলা হয় নাই বলেছে ফাতে বিয়ে সোজাপথ এই একটারে তোমার অনুসরণ করো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 সোজা ডাইনের দিকে সারা করে বললেন এই একটি সোজাপথ এটি হল সেরাতিম আর ডাইনের দিকে যত পথ দেখছ বামের দিকে যত পথ দেখছ সেটি হল শয়েতানের পথ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 যারা সেগুলাকে মেনে চলেন সেগুলো তো একদিক আরেক দিক হলো আল্লাহর কালামকে ধর্মগ্রন্থ হিসাবে মেনে নিয়ে দীনিক কিতাব হিসাবে মেনে নিয়ে রিলিজিয়াস বুক হিসাবে মেনে নেওয়ার পরেও তারপরে যে সকল কর্মকাণ্ড করি সেগুলা কিন্তু মূলত আল্লাহর কালাম মানার পর্যায়ে পড়ে না একদিকে মানি বলে দাবি করি আরেকদিকে সত্যিকার পক্ষে মানি না কেন আমাদের জীবনগুলো আমাদের জীবন ধারাগুলো। আমাদের চালচলন আচরণ গুলো আমাদের কর্মকাণ্ডের উপর ইমানের সাথে বিশ্বাসের সাথে যেরকম আল্লাহ বলেছেন মা আলিহ আসহাবি আমি এবং আমার সাহাবিগম যার উপরে রয়েছে। তার উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে কিন্তু আমরা যখন আমল করে বিশ্বাস করে বিভিন্ন কার্যক্রম করে সম্ভবত তার উপরে আমরা টিকা থাকি না সাহাবিদের এবং আল্লাহ নবীর যুগের সেই যুগকে আমাদের সম্মুখে রেখে সেই আমল গুলো আমরা করতে চেষ্টা করি না তৃতীয় দিক হলো নাস্তিকের দিক যারা আল্লাহর ওহাইকে বিশ্বাসই করে না আল্লাহর ওখাইকে আদৌ মানই না আল্লাহর ওহে আসলো কিনা আসলো তাতে তাদের কিছু যায় না আসেও না এদিকে ভ্রুক্ষেপ করাটা যেন তাদের কাছে একটা সময় নষ্টের ব্যাপার একটা অপচয়ের ব্যাপার এ যাহা দেখা যায় না যাহা দেখিনি কবু নিজ নয়নে যাহা দেখিনি নয় বিশ্বাস করি না তাহা গুরুর বচনে আমি তো ওহাই দেখিনি আমি আল্লাহকে দেখিনি সেখান থেকে কিভাবে ওহে আসে তো আমি প্রত্যক্ষ করছি না সুতরাং একজন ওহের দাবি করলেই হবে নাকি তাদের কাছে বিভ্রান্তিকর একজন ভ্রান্ত মানুষ সেও যা আর সাধারণ ভাবে যে একটি দু চারটা শ্লোক বলে নিজেদেরকে ভগবানের অবতার বলে দাবি করে তাও তাই সব তাদের কাছে একাকার কিন্তু এই প্রতি তাদের বিশ্বাসও শ্রদ্ধাও তারা বলে থাকে আমাদের কিসের রাখেরা কিসের আবার এই ওখের এখানে খাবো দাবো পান করব। এখানে কাব্য চর্চা করব। এখানে গীত চর্চা করব। এখানে নাজবান করব। এখানে আনন্দ ফুর্তি করব। এখানে ডোমিনেট করব। কিসের আবার ওহাই কিসের আবার ওখের বিধান নামু তো না কিসের নতের কথা বলে কিসের বিধানের কথা বলে কিসের নীতি আদর্শের কথা বলে এগুলা কোন কথা ওগুলা থেকে তো আক্কা করার কোন অর্থ নাই পৃথিবীর যা আছে সেটাই তোমরা ভোগ বিলাস করো এই ধরনের হচ্ছে নাস্তিক তুমি কোথায় ছিলে কোথার থেকে আসলে তুমি কিভাবে চলবে এই পৃথিবীতে তুমি যেহেতু সৃষ্টি সুতরাং তোমার একটি স্রষ্টা রয়েছে সৃষ্টি সরাসরি আসতে পারে না সৃষ্টির জন্য স্রষ্টা অবশ্যই লাগবে নাস্তিক্য কোন বুদ্ধিমত্তার কাজ নয় নাস্তিক পর্যন্ত পৌঁছতে পারেনি নাস্তিক সৃষ্টি পর্যন্ত পৌঁছতে পেরেছে আর সৃষ্টি হয়ে সৃষ্টি সৃষ্টি বা তার চেয়ে অধম বা সে নাস্তিক যত বড় জ্ঞানের দাবি করুক না কেন সে ব্যক্তি জ্ঞানী নয় সে আস্তিকের চেতে কয়েক ধাপ মূর্খ প্রথম স্টেপে ফার্স্ট স্টেপেই নাস্তিক আস্তিকের চেয়ে বহু একশো ধাপ নিচের মূর্খ যে কোনো ভাবেই হোক সে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে কিন্তু কিন্তু সমূহ ঘেটে যা দেখা যায় তাতে বৌদ্ধরা বৌদ্ধের মধ্যে আল্লাহর কোনো ধারণা খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও তারা পরবর্তীতে হিন্দু কালচার থেকে অনেক কিছু নিয়ে নিজেদের ত্রিপুটকের অনেক কিছু সাজিয়েছে তারা গেরুয়া বসন করে কারণে বুদ্ধ নিজেই তাদের ঈশ্বর তিনি যা বলবেন সেটাই অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাব ইত্যাদি কিছু শ্লোক তারা নিজেরা বানিয়ে নিয়েছে সেটা ওহ সেটা উপর থেকে আসে নাই জীব হত্যা মহাপ অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি খুবই ভালো কথা অহিংসা পরম ধর্ম খুব ভালো কথা জীব হত্যা মহাপাপ, মহাপাপ জীব হত্যা কিভাবে হতে পারে। মানুষ খাবে কি জীবন আছে। হয়তো তাদের জ্ঞানের কমতির থেকে এটা বলেছিলেন জীব বলতে তারা শুধু মানুষ বুঝিয়েছেন জীব বলতে তারা শুধু গরু ছাগল ঘোরা বুঝিয়েছেন কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে যে গাছের মধ্যেও জীবন আছে গাছের মধ্যেও লাইফ রয়েছে সেটাও জীব জড় পদার্থ জীব হত্যা মহাপা পাতা হতে পারবে না কেন ভেজিটেবল এর মধ্যে যখন গাছ থাকে তার মধ্যে জীবন রয়েছে তার মধ্যে হায়াত রয়েছে হায়াত যেরকম জন্তুর মধ্যে প্রাণীর মধ্যে রয়েছে গাছের মধ্যে লতা পাতার মধ্যে রয়েছে তাহলে গাছ হত্যা করা জীব হত্যা তাহলে তারা বাঁচবেন কি খেয়ে তারা ওহেই মনে করে নিয়েছেন কিন্তু এগলাকে ওই মনে করা কোন বুদ্ধিমত্তার কাজ নয় আমি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকল ধর্মাবলম্বী মানুষদেরকে অনুরোধ করবো কোরআনকে সামনে নিয়ে সামনে নেজিল কে সামনে নে বেদ কে সামনে নে গীতা কে সামনে নে সামনে নে গ্রন্থ সাহেবকে সামনে নিয়ে আপনারা একটু তুলনা করুন যে কোনটা আসমানি গ্রন্থ হওয়ার কোনটা আল্লাহ রি হওয়ার কোনটা করবেন সেই যোগ সাধনা আপনার ত্যাগ তিতিক্ষা আপনার এত কষ্ট আপনার এত নির্বাসন আপনার এত আচার আচরণ আনুষ্ঠানিকতা কি দিবে সেটা আপনি করবেন একটা কাজ সেটা জেনে বুঝে করবেন না আপনি যে ধর্মের অবলম্বনকারী হন না কেন আপনার প্রতি একটি স্বাভাবিক অহিংস দাবি এবং একটা নিরপেক্ষ দাবি একটি স্বাভাবিক দাবি আমরা আপনার কল্যাণার্থী করতে পারি কোন থেকে নয় কোন কোন থেকে নয়। নয়, উদাহরণ মানসিকতা নেই, আমরা আপনার মঙ্গলের জন্য আহ্বান করতে পারি কেননা কোরআনের আহ্বান সর্বব্যাপী সবার জন্য সম্মানিত দর্শক শ্রোতা ইনশা আমরা পরবর্তী বক্তব্যে আমাদের প্রাণের উপর অন্য আলোচনা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত जकिर आरिकार्ता पृथ्वी सब चेस्सी वृद्धि पाधर्म रिडार्स डाय पत्रिकायप প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো ম্যাগাজিনে সাল প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম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 जाते मानव जर सक समस्या समाधान